আলহামিল্লাহ আলী ও সালাতফিলা মাহমুদ উলহি ও আসহাবিহি আজমাইন আর্শকৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমা উজাফর তহাবির রচিত বয়ান আয়তকা দাহস জামা আহ্ন জামাত আকিদার বর্ণনা বা শঙ্কেপে যা ইমাম তহাবির আকিদা নামে খ্যাত সে কিতাবটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম বলছিলেন ওয়ান আমাদের ইমাম এই অংশে বলছিলেন সেটা হচ্ছে দেখা গেছে ইমান আনি তিনি রাসুল দেরুফর আলাদাভাবে বলেননি নবী রুফর ইমান আনার কথা বলেছেন এর অর্থ হচ্ছে যে তিনি নবী এবং রাসুলদের এক করে দেখছেন এটা অর্থ হতে পারে আর অর্থ হতে পারে এটা যে প্রত্যেক রাসুলই নবী প্রত্যেক নবী রাসুল নন সেই হিসেবে তিনি চেয়েছেনমান আনি তেমনি ভাবেদের ইমান এনে থাকি এখানে ইমান আনার বিষয়টি কোরআন করিম আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে কোরআন করিম যেমন আল্লাহ বলেছেন রসুলি যে ইমান রাখেন রাসুল যারা যা তার কাছে নাজিল হয়েছে সেটার উপরে এবং ইমানদার ডবের পক্ষ থেকে যা এসে সেটার উপরে এবং ইমানদার গণ এই ইমান রাখেন প্রত্যেকে ইমান রাখেন আল্লাহর উপরে ফিরিস্তাদের উপরে কুতাবের উপরে এবং রাসুলদের উপরে রাসুলদের উপরে ইমান আনতে হবে এটাই হচ্ছে কোরআন ভাষ্য অনুরভাবে রসুল্লাহ সাল্লা ইসলাম জিব্রিল বর্ণিত হাদিসে জিব্রিল আলহ সালাম যখন এসে মোহাম্মদ রসোল্লা কাউদ্দিন দিন এরকম বর্ণনা করেছিলেন ইমান বর্ণনা করার সময় তিনি বলেছিলেন আলী ইমান ইমান হচ্ছে আল্লাহর ইমান মালাইক কিতাবের কিতাবেরফর ইমান রাসুল দরফর ইমান আমরা ইতিপূর্বে তিনটি ইমানের বিষয়ে ইমানের বিষয়ে আলোচনা করেছি আল্লাহরফর ইমান কিভাবে আলোচনা করেছি ফেরেজ তাদের ইমান কিভাবে আলোচনা করেছি ক্রিদ ইমান কিভাবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব রাসুলদের উপর ইমান কিভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়টির উপর রাসুলদের উপর ইমান আনার আগে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নবী রাসুল সম্পর্কে নবী রাসুল শব্দের অর্থ জানা এবং নবী নবীর মধ্যে পার্থক্য থাকলে সেটা উল্লেখ করা এর মধ্যে আমরা প্রথমে দেখতে পাই নবী এবং রাসুলের মধ্যে আসলে কি কোন পার্থক্য আছে কি না শব্দগত কোনো পার্থক্য আছে কি না নবী শব্দের অর্থ খবর দেয়া কোন কিছু সম্পর্কে সংবাদ দেয়া আল্লাহ তালা পক্ষ থেকে দুনিয়ার মানুষের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকে আল্লাহ কোনো কোনো বিষয়ে সংবাদ দিয়েছেন সংবাদ দিয়ে তাকে সেটা প্রচার করার নির্দেশনা দিয়েছেন এই হিসেবে তাদেরকে নবী বলা হয়ে থাকে এইটা হচ্ছে নবীর সংক্ষিপ্ত লি অর্থ অর্থাৎ যিনি সংবাদ দিয়েছেন সংবাদবাহক সংবাদবাহক অর্থে এর বাইরে রাসুল অর্থ কি রাসুল শব্দটি আসলে কোন রাসুল আর সারা প্রেরণার অর্থে অর্থাৎ আল্লাহ কোনো বিরাট কোন দায়িত্ব দিয়ে কাউকে কোথাও প্রেরণ করেছেন সেটাকে বলা হয় রাসুল প্রেরণ করার অর্থে এই দুই অর্থের মধ্যে দেখা যায় যে এক দিক থেকে উভয়েই কিন্তু এক দিক থেকে হচ্ছে। উভয় আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে কোন না কোন নির্দেশ প্রাপ্ত এদিক থেকে নবী রাসুলগণ সমান যে তাদের তারা প্রত্যেকেই আল্লাহর বিশেষ লোক এই আল্লাহ আল্লাহ তাল্লাহ কোরআনিকালিম বলেছেন আল্লাহ ইস্তফি মিনিয়ালা ইকে তুরুসুল্লাম ও নাস। আল্লাহলা ফেরেস তাদের থেকে যেভাবে রাসুল নেন তেমনিভাবে নবীদের থেকে মানুষদের থেকেও রাসুল নেন অর্থাৎ তাদের আল্লাহ তালা যাকে ইচ্ছে তাকে পছন্দ করেন আল্লাহ তালা অন্য আয় বলেছেন যে ইয়ফলুকুমা ইসা ও ইত্তার আল্লাহ তালা যায় সে তা সৃষ্টি করেন যায় সে তা পছন্দ করেন তা নবী রাসুলদের মধ্যে তার পছন্দ তিনি যাকে দুনিয়াতে চাইবেন কাকে দিয়ে তিনি কাজ করাবেন তিনি জানেন সেভাবে তিনি পছন্দ করেন এজন্য জন্য যুগে যুগে তিনি নবী এবং রাসুল পাঠিয়েছেন এখানে অনেকেই নবী এবং রাসুলদের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য করে থাকেন কেউ কেউ বলে থাকেন যে আমরা যেটা বললাম যে নবী রাসুলগণ একই জিনিস অর্থাৎ এদের প্রত্যেকে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত কারো দায়িত্ব অনুসারে দায়িত্ব কম বেশি অনুসারে পার্থক্য হয় না হলে তারা সবাই নবী এবং রাসুল প্রত্যেককে নবী বলা যাবে প্রত্যেককে রাসুল বলা যাবে এ মতবাদ কেউ কেউ পোষণ করে থাকেন কোন কোন আলম এটা প্রসঙ্গের কিছু নয় কারণ তাদের মোস্তালা অনুসারে পরিষা অনুসারে তারা সেটা গ্রহণ করে নিয়েছেন আরবিতে বলা হোসাহ তাহা পিলিস্তলা পরিভাষার ব্যাপারে ঝগড়া করা যাবে না কিন্তু মৌলিকভাবে নবী এবং রাসুল মধ্যে পার্থক্য আল্লাহ তালা করেছেন এই আমরা দ্বিতীয় মতটির কথাই যাচ্ছি সেটা হচ্ছে যে নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে কারণ হচ্ছে কোরআন করিম আল্লাহ তালা সুর আল হাজের মধ্যে বলছেন উমার সাল্লাম কাবিল কাম রাসুল إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما الشيطان ثم يحكم الله آياته إياه تعالى tala bolchen je ami jokhon i apnar purbe jokhon i kono nobi othoba rasul pathiyechi tokhoni jokhon tini tilawat korechen shaitan tar tilawater moddhe notun kotha dile diyeche Allah taala tokhon she notun shaitane shaitane dile dewa বাউন্ন আয়তে আমরা দেখতে পাই বাউন্ন নম্বর আয়তে যে এখানে আল্লাহ নবী এবং রসুলের মধ্যে পার্থক্য করেছেন নবীদের মধ্যে পার্থক্য করেছেন তিনি বলছেন যখনই আপনার পূর্বে যখনই আমি কোন নবী বা রসুল পাঠিয়েছি তখনই তাদেরকে এই এই কাজগুলি এই কাজগুলি সংগঠিত হয়েছে তাদের ব্যাপারে মূল কথা হচ্ছে যে তিনি পার্থক্য করেছেন আর পার্থক্য করার পিছনে আমরা দেখতে পাই আরেকটি প্রমাণ হচ্ছে হাঁসরের মাঠে হাঁসরের মাঠে রসুল উল্লাহ সাল্লা বলেছেন হাসরের মাঠে যখন আদম কাছে মানুষ যাবে সুপারিশ করার জন্য তখন তিনি বলবেন তোমরা বরং নুহের কাছে যাও সে হচ্ছে দুনিয়ার বুকে প্রথম রাসুল তাহলে তিনি প্রথম রাসুল হিসেবে তিনি বলছেন না তিনি প্রথম রাসুল হিসেবে নু আলা সাল্লামকে নির্ধারণ করছেন আরেকটি প্রমাণ করে যে নবীম রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে তাছাড়া আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম দেখিয়েছেন যে তিনি নবী এবং রাষ্ট্রদের উল্লেখ করেছেন ভিন্ন ভিন্ন ভাবে তিনি বলছেন যে কে আমাদের মাঠে আসবে কোন কোনো নবী তার সাথে কেউ একদল লোক থাকবে কোন কোন নবি আসবে তার সাথে দুই একজন থাকবে কিন্তু কোন কোনো নবী আসবে তার সাথে কেউ থাকবে না তার সাথে কেউ থাকবে না বোঝা গেল কেউ না থাকার অর্থ হচ্ছে যে তার কোনো মা নাই তার সাথে অন্য কেউ নাই অর্থাৎ তাকে অন্য কারো কাছে প্রেরণ করা হয় নাই শুধু তার কাউমের লোকদের কাছে প্রেরণ করা হয়েছিল অথবা তিনি শুধুমাত্র নবী ছিলেন তাকে তার সাড়া দেয়নি তার হতে পারে। দ্বিতীয় নবী কোন নবী হচ্ছেন সীমিত আকারের দায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আর হচ্ছেন ব্যাপক আকারের দায়িত্ব যাকে নিয়োজিত করা হয়েছে এখানে দেখা যায় অনেকেই বিভিন্ন রকম আরও বিভিন্ন রকম পার্থক্য করে থাকেন বিভিন্ন রকম পার্থক্য করে থাকেন তার মধ্যে পার্থক্যের সূত্র ধরে কেউ কেউ বলে থাকেন পার্থক্য রয়েছে এর আরেকটি প্রমাণ হচ্ছে আবু করা পাঠিয়েছেন তাদের সংখ্যা কত সেখান সংখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে নবীদের সংখ্যা হাদিসে দেখা যায় মেয়াদ ও এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার বলেছেন জিজ্ঞাসা করেছেন যে ইয়া এদের মধ্যে রাসুল কতজন নবীদের সংখ্যা যদি এক লক্ষ চব্বিশ হাজার হয় রাসুল কতজনাম তখন তিনি বলেছেন যে ৩১৪ জন আদাদ সংখ্যার মতো তিনশত চোদ্দ জন ৩১৪ জন দেখা গেল যে রসুল্লাহ সাল্লাহসাল্লাম নিজেই পার্থক্য করেছেন যদি হাদিসটি বিশুদ্ধ হয় অনেকে হাদিসটির শুদ্ধতা নিয়ে সন্দেহ করেছেন তবে শেখুল আলবাইন রহমতুল্লাহ হাদিসটিকে শুদ্ধ বলেছেন हादीशुद्ध बोल रहा प्रमाणित हो जाए नबी रसुल्थक्य रही है नबी रसल पार्थक्य नियंत्रण करबी हम जारे शरियत शरियत देखें प्रचारना प्रचार करते बाई তাকে শরীয় পাঠানো হয়েছে শরীয়তের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে কিভাবে চলবে সেভাবে জানানো হয়েছে তিনি উইলিংলি প্রচার করতেও পারেন নাও করতে পারেন সেটা হচ্ছে তিনি হচ্ছেন নবী কারণ তাকে প্রচারের নির্দেশনা প্রচারে নির্দেশনা দেননি সেটা হচ্ছে নবী রাসুল হচ্ছেন যাকে শরীয় প্রেরণ করা হয়েছে এবং তাকে নির্দেশনা দেয়া হয়েছে তিনি ব্যাপক আকারে সে করবেন তারা এই পার্থক্যটার মূল সূত্র করেছেন তবলিল যে যিনি প্রচার করবেন ব্যাপক আকারে তিনি হচ্ছেন রাসুল আর যিনি প্রচার করতে বাধ্য নন তিনি হচ্ছেন নবী দ্বিতীয় আরেক দল বলেছেন না এইভাবে নয় বরং নবী রাসুলদের পার্থক্য করব যে যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আর যিনি পুরাতন করে চলে আসবেন তিনি হচ্ছেন নবী তিনি হচ্ছেন নবী এই এক ধরনের পার্থক্য করা হয়েছে সেখানে নতুন শরীয়ত নিয়ে পার্থক্যের সূত্র ধরা হয়েছে নতুন শরীয়তকে আলাদা শরীয়তকে পার্থক্যের সূত্র ধরা হয়েছে যাকে আলাদা শরীয়ত দেয়া হয়েছে তিনি হচ্ছেন রাসুল যাকে পুরাতন শরীয়তার আমল করা বলতে আমল করতে বলা হয়েছে তিনি হচ্ছেন নবী এই দুটি এই দুটি পার্থক্যই মূলত বাস্তব পার্থক্য নয় কারণ আল্লাহ তালা যখনই যখনই কাউকে নবুয় দিয়েছেন বা রেসারত দিয়েছেন তাকে অবশ্যই প্রসারের কথা বলবেন কারণ তিনি তার কওমের কাছে প্রসার না করলে সেই নবুয়তের সেই নবুয়তের মর্যাদা তিনি কিভাবে রক্ষা করব কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন যে নবীকে বলেছেন তবলিগের কথা নবীর কথা উল্লেখ করে আবার প্রচার কথা বলেছেন তাহলে কি হবে না এটা পার্থক্য হতে পারে না আর যেটা বলা হয়েছে যে নতুন শরীয়ত দেওয়ার সাথে সম্পর্কিত পার্থক্য করার বিষয়টি এটাও মূলত পার্থক্য হতে পারে না কারণ এত শরীয়ত আসেনি যত নবী দুনিয়াতে এসেছে তাহলে বোঝা যত तृतयोग पार्थक्य शेख उबी रहा ग्रहण करबी रसुल्थक्य मोल हमसल मुरसल कैसे पाठाना होता है সেটা অনুসারে কাদের কাছে সেটা পাঠানো হয়েছে সেটা অনুসারে অর্থাৎ নবী রাসুল উভয়ে প্রেরিত তবে রাসুলগণ তাদের বিপরীত কও অর্থাৎ যারা তার দিকে আহ্বান করবেন শিরিক থেকে মানুষকে নিষেধ করবেন অর্থাৎ যাদের কাছে প্রেরিত হয়েছে তারা যদি মুশ্রেক কওম হয় ইমানদার মুশ্রেক উভয় কামের দিকে প্রেরিত হয়ে থাকেন তারা হচ্ছেন রাসুল এবং তারা তাদের ব্যাপক অর্থাৎ ইমান দাদের জন্য কাফেরদের জন্য সবার জন্য তাদের রেসারত ব্যাপক সেটাকে সেইভাবে মূল্যায়ন করলে ব্যাপক আকারে যিনি রেসালত প্রসারে নির্দেশনা প্রাপ্ত হয়েছেন ব্যাপক আকারে যিনি প্রয়োজনে যুদ্ধ করতে নির্দেশিত হয়েছেন প্রয়োজনে তিনি এই রেসালতের দায়িত্ব পালনের জন্য কাফেরদের সাথে ঝগড়া করতে যিনি নির্দেশিত হয়েছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন রাসুল আর যিনি তার ইমানদার কওকে পথভ থেকে রক্ষা করতে আলোচনা করতে ইমানদার কও এর পথে চলেছেন তাদেরকে তাদের যে সমস্ত অথবা তাদেরকে নতুন কোন অংশ শিখিয়ে দিতে তাদের কাছে যিনি প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন নবী তিনি হচ্ছেন নবী তাহলে দুজনে পার্থক্য হচ্ছে যে ভিন্ন ধর্মী ভিন্ন পন্থী লোকদের কাছে দিন প্রচারের জন্য যাকে প্রেরণ করা হয়েছেন তিনি হচ্ছেন রাসুল उभयदारेतिकुधुम तथ्य शो, दान करते शरियत प्रचार करते शरियतर मध्य को तरफ घाटती लक्ष्य कर सठीक तुम धरते प्रेरित हमें नबी यह पार्थक्य सब चेजन का देखते पाई आल्ला প্রেরণ করেছেন তার মধ্যে আদম আলা সর্বপ্রথম মানুষটিকে সর্বপ্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন প্রমাণ হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রসুল্লাক আদম কি নবী ছিলেন কাল মুাম হ্যাঁ আদম নবী ছিল এবং তিনি তার সাথে আল্লাহ তালা কথা বলেছেন কথা যার সাথে কথা হয়েছে এরকম একজন নবী ছিলেন নবী ছিলেন কেন তিনি নবী ছিলেন এই জন্য তার জাতির মধ্যে তার বংশের মধ্যে তখনও সিরকির প্রচলন হয়নি সিরকের প্রচলন না হওয়ার কারণে তার সন্তানদের কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন ও তাদেরকে শরীয়ত জানাইছেন শরীয়ত জানিয়ে তার দুনিয়াতে কীভাবে চললে আল্লাহ সন্তোষী লাভ হবে তার মধ্যে তাঁর নবীয় সীমাবদ্ধ ছিল এদিন আদম আলাহ থেকে শুরু করে নূ আল্লাহ পর্যন্ত ১০টি প্রজন্ম ছিল বলে আব্দুল্লাবিনা আব্বাস সাদেম উল্লেখ করেন তিনি বলেন কানা বাইনা আদম ও নূ আসরত করুন কুল্লুহুম আলহ তাি আহাদম এবং নুহের মাঝখানে ১০টি প্রজন্ম ছিল প্রত্যেকে ছিলেন এই এই সময় আর কোন আল্লাহ তা নু আলাহ সাল্লাকে রাসুল হিসেবে প্রেরণ করেন এ প্রমাণ অত্যন্ত শক্তিশালী যে প্রথম রাসুল হওয়ার জন্য বিপরীত ধর্মী বিপরীতমুখী অর্থাৎ বিরোধী দল থাকবে বিরোধী গোষ্ঠী থাকবে যারা শরীয়ত বিরোধী তাও হিদ বিরোধী তারা থাকবে তাদেরকে তিনি ডাকবেন শেখ থাকবে তাদেরকে সেখানে কথা বলবেন এরকম কাজ যিনি হচ্ছেন রাসুল এই জন্য ঘোষণা করেছেনম সালাতাম এই জন্য রাসুল হিসেবে বিচিত হবেন এটাই হচ্ছে মৌলিক পার্থক্য নবী এবং রাসুলদের মধ্যে বিশুদ্ধ মতে যে সুযোগ আমরা বলবো যে যাকে শরীয়ত হয়েছে এবং প্রসার নির্দেশনা দেয়া হয়েছে এবং তার কাউমের দিকে তার অনুযায়ী কম অর্থাৎ যারা কাফের না এরকম কাওমের দিকে যাকে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন নবী তাকে ইমানদার কম এবং কাফের কা উভয় কাউমের দিকে প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন রাসুল দ্বিতীয় যে জিনিসটা আমরা আলোচনা করা দরকার সেটা হচ্ছে নবী রাসুলের মধ্যে মর্যাদাগত পার্থক্য নবী রাসুলদের মধ্যে মর্যাদাগত পার্থক্যের বিষয়টি আল্লাহ ঘোষণা করেছেন নিঃসন্দেহে আবার পরস্পরের মধ্যে যাদেরকে বাদিন তাদের এককে অপর আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদেরকে একে অপর উফরে তিনি মর্যাদা বান করেছেন মর্যাদা বান করেছেন তাহলে বোঝা গেল যে রাসুলগণ সবাই এক পর্যায়ের নয় নবীগণ সম্পর্কে আমরা আগেই বলেছি নবীরা হচ্ছেন রাসুলদের চেয়ে মর্যাদিক থেকে নিম্মে কিন্তু রাসুলগণের মধ্যে আবার মত পার্থক্য রয়েছে এদের মধ্যে সর্বপ্রথম প্রথম যিনি নবী তিনি হচ্ছেন সর্বপ্রথম যিনি নবী তিনি হচ্ছেন আদম আলাই সালাতাম আর সর্বশেষ যিনি নবী তিনি হচ্ছেন মুহম্মদ সাল্লাহাম আর রাসুলদের মধ্যে সর্বপ্রতম রাসুল হচ্ছেন নূ আলহ সালাম মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম তিনি হচ্ছেন নব সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসুল এই এটুকু যদি আমরা জানতে পারি আমাদের মধ্যে অনেক ভুল ধারণা কেটে যাবে এবং বুঝতে পারব নবী এবং রাসুলদের মধ্যে সত্যিকার পার্থক্য কি এখন আরেকটি জিনিস জানা দরকার আল্লা কোরআনকারী বলেছেন যে ফাসবির কামা সবার উল উল আজমিন সুতরাং আপনি সবর করুন যেভাবে সবর করেছে দৃঢ় দৃঢ় মনোবল সম্পন্ন বা দৃঢ় সুদৃঢ় যারা ছিলেন রাসুলদের মধ্যে তাদের মতো আপনি রেসার যারা সুদৃঢ় ছিলেন তাদের মতো আপনি সবর করুন এই নির্দেশনা আল্লাহ তালা তার নবীকে দিয়েছেন সুর আহকাফ আহকাফের পঁয়ত্রিশ নম্বর আয়তে সেখানে যে দৃঢ় দৃঢ় মত সম্পন্ন রাসুল বলা হয়েছে তাদের কাদেরকে বলা হয়েছে উল্জম রসুল কারা এনি নিয়ে মতভেদ হয়েছে কেউ কেউ বলছেন যে এখানে আল্লাহ হন তাদের অবলম্বন করুন আপনি এব কোন রকমের দৃঢ় চিন্তা করবেন না বরং দৃঢ় মত সম্পন্ন হন সবরক ধৈর্যশালী হন এটা বলা উদ্দেশ্য এটা একটি মত দ্বিতীয় মত হচ্ছে না এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে উল আজমগণ আলাদা রাসুল ছিলেন বিশেষ করে তাদের বিশেষ মর্যাদা রয়েছে তাদের এই বিষয়টা অন্য আয়তে যেভাবে আল্লাহ উল্লেখ করেছেন সেটা বলে বুঝতে হবে সেটা কারা সেটা হচ্ছে উল্লাজম বলতে আল্লাহ আঠারো জন রাসুলকে আল্লাহ তালা সুরা নামে একসাথে উল্লেখ করেছেন এরা উল্লাহ আজমিনসুল কেউ কেউ সেটা বলেছেন কেউ কেউ না এরকে আলাদা করার কোন সুযোগ নেই এইভাবে নয় বরং আলাদা করতে হবে অন্য অন্য আয়তে যেভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাদেরকে আল্লাহ তালা শরিয়ত প্রবর্তন নির্দেশনা দিয়েছেন শরীয় বিভিন্ন দিক নির্দেশনা বেশি করে দিয়েছেন তারাই হচ্ছে উল্লাহ আজম মিনা এইভাবে দেখা যায় উল্ রাজমিনের মধ্যে তৃতীয় কলটি মধ্যে শক্তিশালী সেটা হচ্ছে যে এই উল রাজমিনার রসুল হচ্ছেন পাঁচজন হচ্ছে উল রাজমিনার রসুল অর্থাৎ দৃঢ় মদ সম্পন্ন রাসুলগণ দৃঢ় পদ সম্পন্ন এবং যারা ধৈর্যশীল রাসুল সহিষ্ণু রাসুল তারা হচ্ছেন পাঁচজন এই পাঁচজনের কথা আল্লাহ তাআলা দুই সূরাতে ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন সূরা হিজাবে আলোচনা করেছেন সূরা সূরাতে আলোচনা করেছেন সূরা সূরাত আল্লাহ তাআলা বলেন সারা আলাইকুম মিনা দ্বীন মা ওয়াসাবিহু নূহা ওয়াল্লাযী ওহিনা ইলাইকা ওয়া মা ওয়াসাবি ইব্রাহীমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফারাকু ফীহি সূরা হিজাবে আল্লাহ তাআলা বলেছেন যে শরীয়ত এমন তার দিনের এমন জিনিস দিয়েছেন এমন দিনের একটা অংশ দিয়েছেন যে আপনা তোমাদের জন্য দিয়েছেন অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তালা শরীত হিসেবে দিয়েছেন যেভাবে আগে দিয়েছেন নুয়াকে যেভাবে আগে দিয়েছেন আমাদের নবীকে দিয়েছেন অনুরূপভাবে সেটা যেটা দিয়েছেন ইব্রাহিমকে মুসা ইসাকে এই পাঁচজনের কথা উল্লেখ করেছেন নুয়া আল্লাহ সাল্লা আমাদের নবী ইব্রাহিম করা হয়েছে না পাঁচজনের কথা উল্লেখ করা হয়েছে এই পাঁচজন হচ্ছে আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের কল্যাণ করুন আসালাম আলাইকুমুল্লাহ